কোরআন নাজিল করেছেন অর্থাৎ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়েই কোরআন এই জন্য কোরআনের অধিকাংশ যাকে আল্লাহ সম্বোধন করেছেন হে দুনিয়ার সকল মানুষ আল্লাহ আল্লাহ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়েজা আসতে একটা ওয়াজ আসতে সেই ওয়াজ নাম হলো অন্তরের মধ্যে যতগুলা রোগ আছে এই সকল রোগের শেপা এটা শরীরের রোগের সেপা না শরীরের রোগের সেপা মনে করে আবার ডাক্তারি চিকিৎসা সব বাদ দিয়ে কোরআনকে তাবিজ বানায় কোরআনকে তারপরে প্লেটে লিখে কোরআনকে দিয়ে শুরু করে দিলেন হাটের চিকিৎসা জন্ডিসের চিকিৎসা ওই আয়াতে আল্লাহ কিসের শেফা বলেন নাই শুধু বলছেন ওয়ানু মিনাল কোরআনে মা হুয়া শেফা আল্লাহ এই আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন ওয়া শেফা সুদুর এই শেফাটা হলো অন্তরের রোগের শেফা এটা শরীরের রোগের সেবা এটা অন্তরে কি কি রোগ আছে অন্তরের কয়েকটা বড় বড় রোগের নাম বলেন একটা হলো নেপাক মানে বক্রতা অন্তর ভাঁকা হয়ে যাওয়া তারপরে শাক সন্দেহের রোগ এই সন্দেহের রোগ হতে পারে বক্রতার রোগ হতে পারে মুনাফিকের রোগ হতে পারে এরকম অসংখ্য রোগ অন্তরের ভিতরে তৈরি হয় এই রোগগুলোর শেফা হইল কোরআন মানে কোরআন যত পড়বেন তালা করবেন অর্থ বুঝবেন তাপসির শুনবেন তাপসির পড়বেন তত দেখবেন যে অন্তরের ওই দূর হবে আপনার আমার মনে অসংখ্য প্রশ্ন অসংখ্য জিনিস কিন্তু অন্তরের মধ্যে জমা হয়ে আছে মুনাফেকি জমা হয়ে আছে তারপরে অনেক আপনার সন্দেহের রোগ অন্তরের মধ্যে দানা বেঁধে আছে অনেক বক্রতার রোগ মুরবো ইমামের কথা সে বলবো ফির সাহেবের কথা মানে সবসময় বাঁকা বাঁকা কথা সোজা কথা বলবে না এটা একটা বড় ধরনের রোগ এটা হলো জায়গ আল্লাহ শিখেছেন রাব্বানা আল্লাহবানা এই কোরআন মমিনের জন্য হুদা হুদা মানে হেদায়ত তাহলে হেদায়ত আছে কোথায় কোরআনের মধ্যে হেদায়ত আছে এখন যে জাতি কোরআন থেকে যত দূরে সেই জাতি হেদায়ত থেকে রসুল আপনি বলুন বিফাদ আল্লাহর রহমত স্বরূপ আল্লাহর অনুগ্রহ স্বরূপ তোমরা কোরআন পেয়েছ খুশি হওয়া দরকার এবং এটা এত কর জিনিস তোমরা দুনিয়ার যা কিছু একত্রিত কর জমা করো তার থেকে অনেক বেশি কল্যাণ কর সুভার